সত্যপথে চলে হে মিথ্যে পায়ে দোলে সত্যপথে চলে হে মিথ্যে পায়ে দোলে সত্যপথে চলে হে মিথ্যে পায়ে দোলে আমরা ছুটে চলি উলকার মতো অধরে স্নিগ্ধ হাসি ধয় রাখে ভালোবাসি অধরে স্নিগ্ধ হাসি ধয় রাখে ভালোবাসি অধরে স্নিগ্ধ হাসি ধরকে ভালোবাসি নিতাব গুমরা হীরা ধর যত অন্তর জুড়ে দাওয়ন্তরী কথা মুছে দেব যত দুঃখ ব্যথা দিয়ে যাবো সকলে সঙ্গ তরঙ্গ সুর তরঙ্গরঙ্গরঙ্গ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সুর একটি নতুন নাম আমরা চাই পাশ্চাত্যের সুর ধারা পাল্টে দিয়ে পবিত্র সুর তরঙ্গে তোলায়িত করতে মানব হৃদয় এই পবিত্র চেতনা থেকেই আপনাদের হাতে তুলে দিচ্ছি সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির প্রথম আয়োজন মন ছুটে যায় মন ছুটে যায় মন ছুটে যায়